বিসমুল্লাহর রহমান ইব্রাহিম আজ আমরা কথা বলছি জোশোরের ক্যাশব্পের শাহিনকে নিয়ে এরই মধ্যে আপনার অনেকেই খবরটি পড়েছেন দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপারে আলোচনা এসেছে ছবি এসেছে ব্যাটারি চালিত ভ্যানের চালক সাহি তার বাবার ভ্যানটি নিয়ে কিছু যাত্রী সহ যারা দুর্বৃত্ত যাত্রীর বেশে তার ভ্যানে উঠেছিল গত আটাইশে জুনের ঘটনা নীরব জায়গায় গিয়ে তার ভ্যানটি ছিনতাই করার জন্যে প্রথমে ভ্যান তার হাত থেকে নিয়ে নেয় এরপর চোদ্দ বছর বয়সী শাহিনকে ভ্যান থেকে নামিয়ে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয় তার মাথায় বিশেষভাবে আঘাত করা হয় তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা চিন্তাইকারীরা তার ভ্যানটি নিয়ে যায় যারা তাকে আঘাত করেছে তাদের উদ্দেশ্য ছিল এই কিশোর চালকের ভ্যানটাকে ছিনতাই করা আর্থিকভাবে কিছু লাভবান হওয়া কিন্তু এর জন্য একজন কিশোরকে মেরে ফেলার যে পরিকল্পনা অথবা উদ্যোগ প্রস্তুতি তাদের ছিল এটা ছিল খুব ভয়াবহ আমরা সংবাদ মাধ্যমে জেনেছি। এই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র তারপর যশোরের সদর হাসপাতাল এরপর ঢাকায় নিয়ে আসা হয় ২৯শে জুন তার অপারেশন করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথার পেছনের দিকের হার ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল শাহির মুমুষ অবস্থায় রয়েছে অজ্ঞান অবস্থায় রয়েছে দরিদ্র পরিবারের সন্তান ছেলেটি স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় সপ্তম কিংবা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত ভ্যানটি তার বাবাই চালাতো কিন্তু কিছু পরিবারের আয়ের যোগান দেওয়ার জন্য এই ১৪ বছরের কিশোর মাঝে মাঝে সে নিজেও ভ্যানটিতে চালকের ভূমিকা পালন করতো সেদিনও একই ঘটনা সে ঘটিয়েছিল কিন্তু দুর্বৃত্তরা তাকে রেহাই দেয়নি তাকে একদম মৃত ভেবে মেরে ফেলে রেখে চলে গিয়েছিল সর্বশেষ কথা আপনাদেরকে বলছি তার আগে আমি ছোট্ট করে দুটি কথা বলতে চাই প্রিয় দর্শক শ্রোতা আজ আমি তেসরা জুলাই বুধবার আপনাদের সঙ্গে কথা বলছি আমরা জানি বাংলাদেশের নানা জায়গায় দুর্বৃত্তায়ন চিন্ত লুটপাট পুঁজিপতি থেকে নিয়ে সমাজের নিম্ন শ্রেণী পর্যন্ত নানা জায়গায় মানুষের পকেট কাটা মানুষকে আর্থিক ভাবে ঠকানোর দৌরাত্ম জুড়ে চলছে এর সঙ্গে সঙ্গে ইদানে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে নৃশংস একটা প্রবণতা জানত একটা প্রবণতা তৈরি হচ্ছে সামান্য পয়সার লোভ সামান্য প্রয়োজন সামান্য জেদ মেটানোর জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে মানুষ মানুষকে হায়নার মতো আঘাত করতে থাকে এই কিশোর শাহিন এরকম একটা ঘটনার শিকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের সমাজের বাংলাদেশের পরিবেশের নৈতিকতা এবং নিরাপত্তার এক চরম দুর্দশার চিত্র শাহিনের এই ঘটনার মধ্য দিয়ে ফুটে ওঠে এটা আমাদের সকলের জন্যই অত্যন্ত আতঙ্কজনক এবং গোটা দেশের জন্যই একটি বিপজ্জনক চিত্র এই বিষয়টি নিয়ে নাগরিক পর্যায়ে যে যেখানে আছে মানুষের নৈতিক মান চারিত্রিক মান কিভাবে উন্নত করা যায় কিভাবে সমাজের ধস এবং পতন ঠেকানো যায় যারা ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত যারা সমাজ পরিচালনার সঙ্গে যুক্ত যারা শিক্ষা দীক্ষা প্রশাসন বিভিন্ন জায়গায় যুক্ত আমি মনে করি নিজেদেরকে বাঁচানোর জন্যই এই জায়গাটা আমাদের মনোযোগ দেওয়া দরকার আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে হঠাৎ করে একজন দুজন শাহিনের নির্মমতার শিকার হওয়ার ঘটনা থেকে অনেক সময় নগর জীবনে অথবা গ্রামে আমরা যারা নিরাপদে এখনো বসবাস করছি নিজেদেরকে বিচ্ছিন্ন নিরাপদ মানুষ হিসেবে মনে করি এবং আক্রান্ত মানুষকে বিচ্ছিন্ন আক্রান্ত মানুষ হিসেবে মনে করি এটা ভালো কথা নয় গোটা সমাজ যদি দগদগে ক্ষতের ঘা ছড়িয়ে পড়ে গোটা সমাজে তাহলে তার দ্বারা আমি আমার পরিবারের সদস্য নারী পুরুষ বাচ্চা শিশু সবারই আক্রান্ত হওয়ার পথ আসলে প্রশস্ত হতে থাকবে আমরা কেউ যেন নিজেদেরকে দায়মুক্ত নিরাপদ বিচ্ছিন্ন আমি অন্তত আক্রান্ত নই এরকম মনে না করি বরং এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত সম্মানিত দর্শক গত দুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের আইসিইউ নিবিড় পরিচর্যা সেখানকার ১৬ বেড এ শাহিনে আমি দেখে এসেছি তার কয়েকদিন দেড় দুদিন আগে তার অপারেশন হয়েছে মুখটা ফোলা ছিল তখনো তার সেন্স ভালো ছিল না আমি তার মাকে দেখে এসেছি কথা বলেছি তার খালুর সঙ্গে কথা বলেছি আপনাদের সঙ্গে এখন কথা বলার একটু আগে আমি তার খালুর সঙ্গে ফোনে কথা বলেছি রবিউল সাহেব যিনি স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার শিক্ষক মনিরামপুরে তিনি আমাকে জানালেন যে ডাক্তাররা যে পরবর্তীতে ঘন্টা সময় দিয়েছে তার আরো এক দেড় দিন বাকি আছে কিন্তু এরি মধ্যে শাহিনের কিছু কিছু সেন্স ফিরে আসছে বলে তারা অনুমান করছেন একটু একটু নড়াচড়া করছে মুখ দিয়ে কিছু খাবার দেওয়া হচ্ছে যে খাবারটা সে গিলতে পারছে স্পষ্ট কোনো কথা বলতে পারছে না তেসরা জুলাই আপনাদের সঙ্গে কথা বলছি আমি ধারণা করছি এক দেড় দিনের মধ্যে ভিডিও আপনারা দেখবেন আমরা দোয়া করি আল্লাহ তালাই কিশোর শাহীনকে সুস্থ করে দিন আপনাদের কাছেও দোয়া চাই আমি যতটুকু খবর নিয়ে এসেছি সরকারিভাবে প্রশাসনিকভাবে প্রশাসনিক থেকে তাকে ঠাকায় আনা এবং চিকিৎসার অন্যান্য উদ্যোগের ক্ষেত্রে যথাযথ সহযোগিতা এবং যথাযথ যত্ন তার প্রতি নেওয়া হচ্ছে তারপরও শাহিনের মতো দরিদ্র পরিবারের শাহিনের বাবা দরিদ্র তার পরিবার দরিদ্র আমি তার মা এবং তার পরিবারের অন্য আত্মীয় স্বজন যাদেরকে দেখেছি আমার কাছে মনে হয়েছে যদি কেউ মনে করেন যে হাসপাতালে তার সঙ্গে দেখা করবেন এবং অর্থবোধক ভাবেও দেখা করবেন দূর থেকে দোয়া করবেন নিজ থেকে উদ্যোগ নিতে পারেন আর গোটা দেশে আর্থিক কারণে দরিদ্র বলি হাতে ডাকাতদের হাতে এবং লুটেরাদের হাতে মানুষ যেন পথে ঘাটে জায়গায় জায়গায় বিপন্ন না হয় আমরা উদ্যোগ গ্রহণ করি সবাই সচেতন হই প্রশাসনের কাছে আলাদা করে বলার কিছু নাই আমাদের মূল অ্যাড্রেস আসলে প্রশাসনিক তারা যদি এই বিষয়গুলোতে যথাযথ করা নজরদারি রাখেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন শহর গ্রাম সব জায়গায় নৈতিক মান উন্নত করা নৈতিক ধস ঠেকানো এই জায়গাগুলোতেও মনোযোগ দেন তাহলে আমরা আশা করব। আমরা ধারণা করব আমরা প্রত্যাশা রাখব যে এ দেশে এরকম যান্ত্র পাশবিক মর্মান্তিক ঘটনা বারবার ঘটবে না আল্লাহ আল্লাহলা শাহিনকে সুস্থ করে দিন শাহিনের মতো খবর না হওয়া আর বহু তরুণ কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা পথে ঘাটে যারা যেখানে আক্রান্ত হচ্ছেন তাদেরকে হেফাজত করুন আর গোটা দেশে নৈতিক ধসের শিকার হাজারো লাখ তরুণ যুবক তাদেরকে সুপথে ফিরিয়ে আনুন আল্লাহ আমাদেরকে একটা শান্তি সমাজে বসবাস করার একটা দান করুন দাওয়ানা আনিল্লহামদুলিল্লাহ রব্বিল আলম